আচ্ছা দেখি আল্লাহ কোথায় জি সমস্ত আল্লাহ কোথায় সব জায়গায় সব জায়গায় আছেন আল্লাহ কোথায় উদ্দ্যাকাশে উপরের দিকে আকাশের দিকে আর সেমিন সীমাবদ্ধ না তবে আল্লাহ রবীন্দন আর উপরে আরোহণ করেন আবার জমি আবার প্রতম আসমানে অবতরণ করেন আল্লাহ এক জায়গায় সীমাবদ্ধ না প্রথম আকাশেও শেষ রাত্রিতে অবতরণ করেন আবার আর আছে কিন্তু আল্লাহ উপরে থাকেন ফিস আকাশে উদ্য জগতে থাকেন আমাদের বাংলাদেশের বাইদেরকে বোনদেরকে জিজ্ঞাসা করেন ও বাই ও বোন বলো দেখি আল্লাহ কোথায় তুমি যে মহাবত করো সেই মাহবোধ কোথায় উত্তর উত্তর পাওয়া যাবে কেউ কেউ বলবো আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন যে ভাইয়েরা যে বোনেরা বলবো সব জায়গায় আসেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ও ভাই ও বোন তুমি যখন আল্লাহর কাছে মোনাজাত দোয়া করো কোন দিকে ফেরি কর তুমি দোয়া করার সময় বলবা এইভাবে কি বলেন কারণ আল্লাহ তো সব আছে তাহলে আপনি সাড়ে দিকে হাত ঘুরাইতে হবে না হবে। না আল্লাহ আপনার ভিতরে একটা রুহ আছে ওই রুটা আলমিনের ফুতকার আল্লাহর সাথে কানেকশন ওই রুহ আপনাকে নির্দেশনা দিচ্ছে বান্দা আল্লাহরের দিকে তুমি হাতটা তোলো উপরের দিকে हाथ जिज्ञास जिज्ञासा कह आल्ला जिज्ञासाओं करा जब चाक्री कर मालिक कथ এটাও জানেনা যার গোলামি করি আমার মালিক কোথায় এটাও জানিনাদার আল্লাহ করা যাবে না জিনিসটা বুঝতে পারা নাই বলে জিজ্ঞাসা করে ফেলছে না যিনি জমিনে আসছেন ইমান শিখানোর জন্য দিন শিখানোর জন্য তিনি জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ ইমান পরীক্ষা করার জন্য তাহলে আল্লাহ কোথায় এটার অবস্থান পরিষ্কার থাকতে হবে আপনি সারা করছেন। আল্লাহ কোথায় আল্লাহরে চিনতে পারেনা আরেক ধরনের উত্তর পাইবেন আল্লাহ কোথায় আমি জানি না আল্লাহ কোথায় জানি না কয় আল্লা আমি আসমানে খুঁজছি পাই নেই জমিনে খুঁজছি পাই নেই পরে দেখি আল্লাহ আমার ভিতরে ঢুকে গেছে একজন বাংলাদেশের বিশাল আকারের বড় ধরনের ফির সাহেব বলতেছেন কয় আর সে আজিমের মধ্যে যাই আমার মুড়িদের দেখে আম আল্লাহ আমার সুরতে বসে কয় মরিদের রাজাই ঠিক করতে পারে না কোনটা আল্লাহ কোনটা আমি না এই দেশের পিস আল্লাহ আবার অনেকে মনসুর হাল্লা জের ঘরের মধ্যে একদিন বাদশা ঢুকি দেখে মনসুর হাল্লা জো নাই মনসুর হাল্লা জের জেল খানাও নাই আরেকদিন ঢুকি দেখে মনসুর হাল্লা জো আছে মনসুর হাল্লা জরে জেল খানাও আছে তাহলে মনসুর আল্লাহ গেলো কই কয় একদিন আমার আল্লাহ আমার দাওয়াত আমি সহ সব নিয়ে জেলখানা সহ আমার আল্লাহ আর একদিন আমার আল্লাহ স্বয়ং এই জেলখানার মধ্যে মনসুর আল্লা কাছে চলে এসছে এরকম চিন্তা চতনার মানুষও বাংলাদেশে আছে মনসুর আল্লাহস নাকি আল্লাহর কাছে যায় আল্লাহ মনসুর আল্লা কাছে আসে মনসুর আল্লা ভিতরে আল্লাহ ঢুকে যায় বাংলাদেশের অসংখ্য বক্তাও এই জাতীয় মনসুর আল্লা ওয়াজ শুনছেন নেয় ফেরা অনেক আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে আর মনসুর আল্লাহ যে আল্লাহ দাবি করি আল্লাহ ওলি হয়ে গেছে আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয় কেমন আল্লাহ দাবি করে তো নাস্তিক হয় আর উনি যদি আল্লাহ দাবি করি আল্লাহ আপনি আল্লাহ দাবি ওলি হয়ে করি আরেকজনের বয়ান করতেছেন যে উনি আল্লাহ আল্লাহ দাবি করে কি হয়েছে আল্লাহর ওলি হয়েছে তা আপনিও আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে যান আল্লাহ দাবি করি আল্লাহর অলি হওয়া যায় না নাস্তিক হওয়া যায় শয়তান হওয়া যায় তাহিদ আর শরিক বুঝা এটা আল্লাহর বিরাট নিয়ামত আচ্ছা আমার বাইরে আবার আসেন